আবু বাকরাহ রদ ইহু তালাহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম একদা হাসান রদেলাউ তাল্লাহকে নিয়ে বেরিয়ে এলেন এবং তাকে সহ মেম্বরে আরোহণ করলেন অতপর বললেন আমার এ ছেলেটি সর্দার নিশ্চয়ই আল্লাহ তালা এর মাধ্যমে বিবাদমান দুদল মুসলমানের মধ্যে সমঝোতা করিয়ে দিবেন